এই দুশ তিরিশ নম্বর আয়াতার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অপব্যাখ্যা এবং এই আয়াতা সবচেয়ে জুলুমের শিকার এই বাংলাদেশে দুশো তিরিশ এই আয়াতের দলিল যারা হিলা বিয়ে জন্য এই ব্যবসা করে আল্লাহ রসুল বলছেন কি তোমাদেরকে ওই ভাড়া সম্পর্কে জানাবো না আল্লাহ রসুল বলেন এরা হইলো লাল আল্লাহল নবী আল্লাহুল বলেন এরা হইলো মহাল্লিল যারা হিলা বিয়া করে এরা হলো মানে ফাঁটা বিনিময়ে যারা এই হিলা বিয়ে করে এবং যাকে দিয়ে করায় যে করায় মানে যে স্বামী তাকে দিয়ে করাচ্ছে আর যে করতেছে দুইজনের উপরে বিয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে লক্ষ্যের উদ্দেশ্য হবে নিজেকে পুত পবিত্র রাখা নিজেকে স্বামী নিজেকে পুত পবিত্র রাখবে স্ত্রী নিজেকে এটা একটা বিবাহের অন্যতম উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহর দিন পালনে একজন আরেকজনের পরিপূরক হবে সহায়ক হবে এখন কেউ যদি বিয়ে করে দেয় আমি প্রতি মাসে একটা একটা বিয়ে করব। এক মাস রাখবো আবার এক মাস পরে তালাক দিব আবার এক মাস পরে নতুন আর করব করবো এইভাবে করতে থাকবো তাহলে ওই বিবাহ এটাকে ইসলামী শরীয়তার ভাষায় বিবাহ বলা হয় না এটা তো বিবাহের সময় তার উদ্দেশ্য হলো তালাক দিয়ে হইলাক বিবাহের উদ্দেশ্য হবে এটা স্থায়ী হবে শুধু দুনিয়াতে স্থায়ী না এটা জান্নাত পর্যন্ত স্থায়ী জান্নাতে স্বামী স্ত্রীর একসাথে থাকবে তাহলে এই বিয়েটা শুধু দুনিয়ার জন্য না এটা জান্নাতের জন্য আখেরাতের জন্য এখন বিবাহের সময় যদি চুক্তি হয় যে আমাদের সম্মানিত আলেমদের থেকে তারা ফটো নিয়ে আসে এরকম কিছু ফতোয়া আমি দেখেছি যে আসলে ফটোয়ার মধ্যে ওনারা কি লেখেছেন ফতোয়ার মধ্যে এই আয়ার টা লেখেছেন এই দুশো নম্বর এখানে ব্যক্তি তার স্ত্রী তার জন্য আর হালাল নয় মিমবাদে হাত্তাত গাই যতক্ষণ না তাকে অন্য কোনো স্বামী বিবাহ করে যতক্ষণ না তাকে অন্য স্বামী বিবাহ করে যতক্ষণ না সে অন্য কোনো স্বামীকে বিবাহ করে এখানে বিবাহের মালিকানাটা স্ত্রীর। মানে স্ত্রীর যেহেতু আগে বিয়ে হয়েছে তো পরবর্তীতে বিয়ের ক্ষেত্রে নিজের সম্মতিটাই মূল অভিভাবকের কোন ভূমিকা থাকবে না এখানে ওয়ালি লাগবে না আচ্ছা এখন কথা হলো এখানে স্বামীকে বিয়ে করে পূর্বের স্বামীর জন্য হালাল হয় তাহলে পরবর্তীতে তার বিয়ে হয়েছে ধরেন তিন তালাক হয়েছে তিন তালাকের পরে তার ইদ্যুৎ পালন হইল তিন মাস ইদ্যুৎ পালনের পরে তার আরেক জায়গায় বিবাহ হয়েছে কিন্তু ওই বিবাহ হয়েছে দশ বছর পরে কোনো কারণে আবার তালাক হয়ে গেছে তাহলে এই তালাকের পরে এবার যদি ওই আগের স্বামী তাকে নিতে চায় বিবাহ করতে চায় তাহলে বিবাহ করা বৈধ হালাল এটা দুই একটা হয়তো এরকম পরবর্তীটি বিবাহ হয়েছে সেই কারণে তালাক হয়ে যেতে পারে এটা হলো ভিন্ন বিষয় এটার সাথে হিলা বিয়ের কোন সম্পর্ক না হিলা বিয়ে তো এটা চুক্তিভিত্তিক বিয়ে যেখান থেকে একটা শূন্য তুটে যাবে সেখানে একটা বেদাতের আবিষ্কার হবে একটা শূন্য তুটে যাওয়া মানে ওই জায়গাটা খালি থাকবে না শূন্যতের জায়গাটা ওই খালি জায়গাটা পূরণ হয়ে যাবে কি দিয়ে পূরণ হবে বেদাত দিয়ে তালাক উঠে গেছে তো সেখানে আসতে বেদাতি তালাক এ বেদাতি তালাক তো দিলেই পরে ফস্তাইতে হবে হঠাৎ করে হয়তো বাত গরম তরকারি গরম ঠান্ডা হয় নাই মেজাজ খারাপ তখন স্ত্রী কে তালাক্ত্রীর মা কে তালাক্তির এরকম ব্যবস্থা করে নাই এখন সেই ইসলামের সাথে ঠাট্টা করে উপহাস করে ইসলামকে অবমাননা করে সেই তালাক দিছে তাহলে তো তাকে হবেই পরবর্তীতে তাকে আফসেস করতেই হবে বলবে যে আমার মাথা ঠিক ছিল না তোমার মাথায় জ্ঞান আছে তো সেই মাথা আবার বেঁয়স হয় কেনবে তাহলে বোঝা যায় তার জ্ঞান পরিপূর্ণই ছিল তখন এই এই জাতীয় মানে বেদাতি তালাক যখন প্রবর্তন হবে তখন এবার বেদাতি করার জন্য অসংখ্য থাকে যে কোথায় ফাঁটা পাওয়া যায় বাড়াতে ফাঁটা পাওয়া যায় ফাঁটা দিয়ে বিবাহ করানো এগুলো সবগুলো শয়তানি কাজ মানে এক শয়তানির উদ্ভবের পরে অসংখ্য শয়তানি কাজের সাথে যোগ হয়ে যায় যারা ইসলামের বিরুদ্ধে অনেকগুলো দোষারোপের মধ্য থেকে একটা দোষারোপ করে থাকেন যে ইসলামে হিলা বিয়ে আছে এটা খুব অবমাননা কর এটা মানবতার মানবাধিকার পরিপন্থী এটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি তে তো একটা ঘৃণীত কাজ একজনের স্ত্রী তার সাথে আরেকজনের কাছে বিয়ে দিবে বিয়ে দিয়ে আবার সে বিয়ে করবে এটা তো স্বাভাবিক রুচিতেও একটা লজ্জাকর অশ্লীল কাজ এমনি এটা একটা অশ্লীল কাজ তো এরকম অশ্লীল কাজ তো ইসলাম সমর্থন করে না ইসলাম অশ্লীলতা বন্ধ করার জন্য শরীয়তার কত বিধান শুধু অশ্লীলতা বন্ধ করার জন্য তো সেখানে এরকম অশ্লীল কাজের অনুমোদন ইসলাম কিভাবে দেয়